সম্মানিত হাজরিন আজকে আমাদের তাফসির সুর হরকাতা সুরা আলরানের আঠারো নম্বর আয়াত থেকে গত সপ্তাহে আমরা ছোট্ট দুটি আয়াত স্কিপ করে ফেলেছিলাম সে দুটি আয়াত হচ্ছে আয়াত এইট এবং আয়াত নম্বর নাইন ও দুটো মিস হয়ে গেছে গত সপ্তাহে কুইকলি আমরা এগুলি গোথর করব দুটি আয়াত ওখানে মক্তাশার আলোচনা আছে আয়াত নম্বর এইট যেটা আট নম্বর আয়তে আল্লাহ তাহলে সাত করেন বক্র করে দেবেন না বাকা করে দেবেন না বা ইতানা হেদায় দেওয়ার পরে আপনি যে হেদায়ত দিয়েছেন এরপরে আমাদের দিলগুলো যেন বাকা না হয় ওয়াহাব্লানা মিল্লা দুনকার রহমা আর আপনার কাছ থেকে আমাদেরকে আল্লাহ বেশি করে রহমত দান করেন ইন্ হাব আপনি তো একমাত্র দানশীল যিনি দেন দিতে থাকেন আপনি তো একমাত্র দান করেন আর কে করে আমরা তো কিছু দান খয়াত করি আমাদেরটা কতটুকু কিছুই না আমরা ও পর্যায়ে যাই নাই ও হচ্ছেন যিনি মিস্ট্রাইল মোবা লাগা যিনি এত দেওয়া দেন হেবা হেবা বুঝেন বাংলা হেবা শব্দ ব্যবহৃত হয় কোন কোন সমটা হেবা করে দাও তাহলে আর ফি লাগবে হেবা মানে গিফট করে দেওয়া হেবা থেকে ও হাব যিনি গিফট দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন কত দিয়েছেন আপনাকে হিসাব করেছেন আল্লাহ আকবর ও ইনতা উদ্দিন আল্লাহ তালার দান তোমার প্রতি তুমি যদি গুনতে থাকো গুনতে থাকো গণিত শেষ করতে পারবে না তিনি এত দিয়েছেন তা দেওয়ার পর কি কমে গেছে বহুত দেশে আর কত দিবেন এরকম অবস্থা তো আল্লাহ তালা কাছে তারা চাচ্ছেন আল্লাহ আপনি আমাদেরকে বেশি করে দেন বেশি করে দেন মানে এখানে কি দিতে বলেছেন একটু আগে রহমতের কথা বলেছেন ওইটা বেশি করে দিতে বলেছেন খালি একটু টাকা পয়সা বেশি দিলেই গিয়ে রহমত হয়ে গেল নাকি টাকা পয়সা হয় কোন কোন সময় ভালো কাজ লাগে রহমত হয়ে যায় কিন্তু কোন কোনো সময় তো একেবারে জাহমত হয়ে যায় উল্টা হয়ে যায় এই জন্য রহমতের কথা বলে বলা হচ্ছে যে আল্লাহ আপনি বেশি করে দেন আপনি তো দিতে পারেন আর কে দেবে তার আগে বলা হচ্ছে যে আপনি আমাদের অন্তরকে বাঁকা করে দেবেন না হেদায়ত দেওয়ার পরে হেদায়ত দেওয়ার পরে অন্তরটা বাঁকা হয়ে যেতে পারে অনেক লোক আছে তারা হেদায়তের সন্ধান পেয়েছে दिन इमान बुझार मत एक पर्या गोमराहर बहु लोग पृथ्वी तला के अब कर दिए अब इसका खुबी खराब जिनि हकर सन्धान पवार गोमरा दिखे चले जावा दुर्भाग्य पृथ्वी অনেক লোক দেখবেন যে মোটামুটি একটু ভালোই মনে হলো আমলের দিকে ছুটছে দিনের দিকে এসেছে খুব মাসে আল্লাহ কিছুদিন পরে দেখেছে সব উল্টে গেছে এরকম কিছু কিছু লোক নিশ্চয় আপনারা দেখেছেন আমার দেখার সুযোগ হয়েছে আল্লাহ মাফ করো যে উত্থান পতন এরকম হয়ে যায় এবং যারা বিভিন্ন সময়ে এই ইসলামের নামে বিভিন্ন ফেতনা সৃষ্টি করেছে তাদের তারা অনেকেই শুরুতে দেখা গেল যে কোরআন করেছে এরপরে তারা অনেক পাওয়া লাগবে। এরকম অনেক এক্সাম্পল পৃথিবীতে যুগে ছিল এবং এখনো আছে এইরকম অবস্থা যেন সৃষ্টি না হয় যারা সত্যিকার ইমানদার আল্লাহ ভয়ে ভীত তারা আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করে কোনো গ্যারান্টি নাই আপনি আমি কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি কতটুকু এলম শিখেছি কতটুকুন ইমান অর্জন করেছি এখন বলার কি সুযোগ আছে যে আলহামদুলিল্লাহ আমি আমার এক পর্যায়ে আসছি আমরা আমার আর কোনো গোমরা সুযোগ নাই এরকম চিন্তা করা যাবে কোনো দিন কোনো দিন চিন্তা করা যাবে না তাহলে কি হয়ে যাবে শয়তান সুযোগ নিয়ে নেবে আর গোমরা করে ফেলবে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত একজন মুসলমান আল্লাহ তাল্লা কাছে মোহতাজ থাকবে যে আল্লাহ কোন সময় আমার ইমানটাকে সলভ করে দেয় শতান এই জন্য ইন্টেকালের সময় শয়তান লাস্ট চান্স নেওয়ার চেষ্টা করে যে তুমি তো এতদিন বিশ্বাস করলা নামাজ পড়লা যে আল্লাহর কাছে তিনি সবকিছু সৃষ্টি করেছেন কত খবর বললা আর শুনলা তুমি কি দেখেছ আল্লাহ তালাকে বলে তা তো দেখি নেই তো না দেখে আন্দাজে বলা কথা বিশ্বাস করলা এই অমূলক একটা বিশ্বাস নিয়ে তুমি মরে যাচ্ছ যার কোন ভিত্তি নাই এটা একটা কাল্পনিক কথা ইগুলা নিয়ে তুমি মরে যাবা এরকম তাকে ধোকা দিতে চায় এবং আপনাকে আমাকে সবাইকে ধোকা দিতে থাকে। যে ওনার যখন ইন্তেকাল হচ্ছিল বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন আবার হুঁস আসে আবার বেহুশ হয়ে যাচ্ছিলেন তো পাশে যারা থাকে ইন্তেকালের সময় তারা তো তালকিনুল কালিমা করার কথা কালিমার কথা মনে করিয়ে দেওয়ার কথা আস্তে আস্তে করে লাহ ই বাহাম্মুর রাসুল্লাহ কারো শেষ নিঃশ্বাসের যখন সাকারাত চড়তে থাকে মনে করে দেওয়া ভালো তাই না এটা মনে করে দেওয়া ভালো তাহলে বেচারা হয়তো কালেমা পরে ফেলবে আর কালিমা পরে দুনিয়া থেকে চলে গেল কারণ মৃত্যু যন্ত্রণার কারণে মানুষ ভুলে যেতে পারে মনে করে দেওয়াটা ভালো লাগ কেন মা তাহমিল্লাহাই তিনি হাদিসে বলেছেন যে তোমাদের যারা মাইতের অবস্থার দিকে যাচ্ছে মৌতে সাক্ষারাত শুরু হয়ে গেছে এদেরকে কালিমার কথা মনে করে দিও কিভাবে নয় এরকম করলে তার কাছে কষ্ট লাগবে সে বলতে পারে না আমি বলবো না তার বিরক্তি এসে যেতে পারে এটা এটা এটা করা যাবে না কি বলতে হবে কিছুক্ষণ পরে পরে একজন একটু উঁচু আওয়াজে বলবেন বলতে হবে আর এটা বলবে না কালেমা পড়েন বলেন বলেন কুল এরকম বলবেন না কারণ বললে শয়তান তাকে যে খেলতেছে ওখান দিয়ে শয়তানের কাজ চলতেছে সে হাজির আছে সে তাকে ওখান দিয়ে ওয়াস ওসা দিতে থাকবে আর সে বিরক্ত হয়ে গেছে না আমি বলবো না তাহলে তো সর্বনাশ হয়ে গেছে যাচ্ছিলেন বেহস হচ্ছিলেন আবার একটু পরে ফেরত আসছিল ওনার হুশ তো এক পর্যায়ে ওনার ছেলেরা এরকম তালকিন করে দিচ্ছিলেন তো এক পর্যায়ে তারা তিনি বলতেছিলেন লা না না না এরকম বলতেছিলেন তারা তো সবাই ঘাবরাই গেল সর্বনাশ এটা তো কালিমা পড়তে অস্বীকার না বলে ফেলেন কিনা শয়তানের ধোকায় পড়ে গেলেন কিনা তারা চিন্তায় পড়ে গেলেন এরপরে যখন ওনার আবার হুঁশ আসলো তখন জিজ্ঞেস করলেন আমরা কালিমার কথা বলছিলাম আপনার মুখে দিয়ে লা লা আসছিল না না বলতেছিলেন তখন বললেন তিনি যে শয়তান ইবলিস আমার পাশে এসে বলল। যে কি আল্লাহর উপরে তুমি বিশ্বাস করো আল্লাহকে দেখো না কোনো ওখান থেকে সরে আস আমি তাকে না না বলতেছিলাম ইমাম আহমদ বা এই পর্যায়ের একটা লোকের কাছে যদি শয়তান এসে ধোকা দেওয়ার চেষ্টা করে তা আমি আপনার কি উপায় হবে মৃত্যুর সময়ে যে পরীক্ষাটা আছে শয়তানের পক্ষ থেকে এটা হলো লাস্ট চ্যালেঞ্জ শয়তানের সঙ্গে মানুষের এবং ওই চ্যালেঞ্জ অনেকে ফেল করে ফেলবে এই আল্লাহ তালার কাছে যে যতই এবাদত করেন না কেন মনে রাখতে হবে খবরদার এগুলো কোনো কাজে নাও লাগতে পারে অবশ্যই আমরা আশা আল্লাহর প্রতি আল্লাহ থাকবো হতাশ হব না কিন্তু আবার পাশাপাশি আশঙ্কা যেন পাশাপাশি থাকে তাহলে আমার মনে আর কোন ধরনের স্যাটিসফ্যাকশন গর্ব অহংকার যাকে কিছু আসবে না কারণ এরকম অনেক আবাদত করেছিল কে ইবলিস। করতে করতে তার মানে খুব কনফিডেন্স চলে এসেছিল আর সেই কারণে আল্লাহ তাকে কোথায় পৌঁছে দিয়েছেন এই জন্য যতই দিন হন যত দিনের কাজ করেন ততই আমাদেরকে আল্লাহর কাছে বেশি আরো নত হওয়া লাগবে যে আল্লাহ আমার কিছুই তো ঠিকতে না পারে সব হারিয়ে দিতে পারে আল্লাহ তোমার রহমত সব আমার কাছে কোন উপায় নেই এইভাবে দোয়াগুলো করতে হবে তো এখানে এই দোয়া করা হচ্ছে যে আল্লাহ হেদায়ত দেওয়ার পরে আপনি আমাদেরকে আর গোমরা করবেন না আমাদের না হয়ে হয়ে যায় যায়। আর আপনি আমাদেরকে বেশি করে রহমত দান করেন কারণ আল্লাহ রহমত যদি আসে তাহলে আমাদেরকে আল্লাহ তালা গোমরা করবেন না রহমত দিয়ে ঢেকে ফেলবেন এরপরে আয়তা এসেছে রব্বানা রবনাফি আল্লাহ ইফুল হে আমাদের রব আপনি সবাইকে জমা করবেন সমস্ত মানুষকে জমা করবেন এমন একটি দিন যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই সে দিনটি কোন দিন হাসারের দিন সবাই সঙ্গে আল্লাহ সবাইকে জমা করে ফেলবেন লা লাফি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের একই আছে যে আমরা জমায়েত হব একদিন দিনের কথা আল্লাহ আল্লাহকে মনে করে দেওয়া মানে আল্লাহ তালা তো জানেনি তো আল্লাহকে বলা দরকার আছে কি যে আমাকে সহজে জমায়েত করবেন আমার কি উপায় হবে ওই কথাটা দিয়ে আল্লাহর কাছে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে আসলে মনে না আল্লাহ যে কথাগুলো বলেন তার যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন তিনি করবেন না আল্লাহ তালার অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কোনো পরিবর্তন হবে না সেদিন আল্লা তালা আল্লাহ সেদিন আপনি আমার প্রতি আসান করবেন আল্লাহ হিসাবরা এই দোয়া করতে থাকা তাহলে এই হকের উপরে টিকে থাকার জন্য এবং কখনো গুমরা না হওয়ার জন্য অনেকগুলো দোয়া নবী করিম টাইম টু টাইম আমল করেছেন একটি আল্লাহ কুলুবা আল্লাহ যিনি অন্তর পরিবর্তন করে দেন অন্তর গুলোকে ঘুরিয়ে দেন যার অন্তরের চাবি যার হাতে আপনি আমার অন্তরকে দিনের উপরে মজবুত করে ধরে রাখুন আরে আল্লাহ যিনি অন্তরকে এদিকে সেদিকে পরিচালিত করেন আপনি আমার অন্তরকে পরিচালিত করে দিন আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করা মধ্যে এটা মধ্যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো মাহবুদ নেই আর সাক্ষ্য দিচ্ছেন ফেরোস্তারা আর সাক্ষ্য দিচ্ছেন যারা এলেম ওয়ালা লোকগুলো দুনিয়ার মধ্যে আহম ও যারা আছেন তারাও সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোন ইনসাফ কায়ে করেন এবং ইনসাফ এর ভিত্তিতে তিনি এই দুনিয়াকে পরিচালনা করেন লা ইহা ইহু আলা আজিজুল হাকিম তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি অনেক ক্ষমতার অধিকারী এবং তিনি সবচেয়ে বড় জ্ঞানী এই যে তর্জমা হলো তার এর তাফসির আমরা আসি আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন সাক্ষ্যতা আমরা দেওয়ার কথা আসাদু আল্লাহ আল্লাহ কোনো বাবুদ নাই আল্লাহ তো কালিমা পড়ার দরকার নেই সাক্ষ্য দেওয়া দরকার নেই তিনি কেন দিচ্ছেন যে আল্লাহ রব আলম নিজে বলছেন তার কথাটা এটা শুধু নয় যে নবী করিম সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছেন তা না আল্লাহ তালা নিজে বলছেন তারা আরা লোকেরা বিশ্বাস করত আল্লাহ তো আসেন আমরা অনেকবার শুনছি নাশরে সেরে ঢুকিয়ে দিয়েছে তারা কি বিশ্বাস করতো আল্লাহ তো আসেন কিন্তু আল্লাহ একলা না অনেক ছোটখাটো অনেক লব তিনি হলেন টপ টপ ফোয়ার ব্যাপারে তাদের আপত্তি নাই কিন্তু ছোটখাটো অনেক আছে। আল্লা তালা নবী করিম সালাম তারা অনেক জায়গায় বলল কি বলে আশ্চর্য কথা শুনতেছি মোহাম্মের কাছে এইরকম কথা গাজাখরি কথা তো আমরা আমাদের এই যে অতীত হয়ে গেছে বাপ দাদা জেনারেশন গুলো মুরব্বীরা কেউ এই কথা বলে নাই আজ তো বানানো একটা কথা বলতেছে মোহাম্মদ এই লাত ল এই সমস্ত এত বড় এত হয়ে এতদিন এত মানুষ এদের কাছে চায় আর কত মানুষ চেয়ে কত কিছু পেয়ে গেছে পায় না বহুত পায় কিরকম পায় আমাদের দেশে বিভিন্ন ভণ্ডগুলো আছে তাদের কাছে লোক যারা কিভাবে লাইন ধরে যায় তাদের ফুর জন্য পানি পড়ার জন্য কেমত করে ফেলে সব কিছু পাওয়া যায় কি পাওয়া গেছে খালি কথাই শোনা যায় পাওয়া যায় কে পাইলো কোন জায়গায় পাইল তার কোন খবর নাই খালি পাওয়া যায় কেউ ফিরে না খালি হাতে না তো এরকম আরবরা মনে করতে যে আমরা তো বেঁচেই আছি এই সমস্ত মাহুদদের কারণে তা না হলে কোন কালে শেষ হয়ে যেতাম এরকম তাদের ইয় আল্লাহ তালা বলছেন শুধু মোহাম্মদকে খবর বলে আর তোমরা বিশ্বাস করোনা আরে আমি আল্লাহ স্বয়ং বলছি আল্লাহ ইলাহা ইল্লাহ। আল্লাহ তারা সাক্ষী দিচ্ছেন তিনি ছাড়া কোনো কারা সাক্ষী দিচ্ছেন আলমাল ইকা ফেরেস্তারা তো ফেরেস্তারা সাক্ষী দেওয়ার কথা বলা হচ্ছে কেন আরবের লোকেরা বিশ্বাস করতো ফেরস্তা বলতে কিছু জিনিস আছে। আপনার আহলে কিতাব যারা আছে ইহুদি খ্রিস্টান তারাও বিশ্বাস করে ফেরিস্তা তবে রং আসে যেমন আমরা ফেরিস্তাদেরকে অনেকে সম্মান করি কিন্তু কিছু কিছু ফেরস্তা আমরা লাইক করি না আসলো আপনার কাছে ওই আসছে বুঝি আচ্ছা কোন ফেরেস্তা নিয়ে আসছে বলবেন কারণ সেত না এই হলো তাদের ধারণা আবার খ্রিস্টানদের কাছে ফেরস্তা বিভিন্ন ধারণা আছে তারা ফেরস্তাদের ছবি বানায় আবার ভ্যালেন্টাইন ডেতে একটা ফেরস্তা আছে যে প্রেমের বাহক হয় প্রেম জোগাড় করে দেয় না এবং তার এরকম একটা ছবি করে কিন্তু বিশ্বাসের মধ্যে দুনিয়ার কুসংস্কার আছে তো আল্লাহ তালা মনে করে দিচ্ছেন খালি মোহাম্মদ বলেন না আমি স্বয়ং আল্লাহ বলছি আর ফেরস্তারাও একই সাক্ষী দিচ্ছে তিনি ছাড়া নেই। তিন নম্বরে বলা হচ্ছে ও উলুল এলমে যারা আহলু আলিম তারা তারাও কথা বলছে এখন এলিমকে আল্লাহ কেন মেনশন করলেন এক নম্বরে কথা করার কারণে আল্লাহ আহলু আলিমকে কি পরিমানে মর্যাদা দিলেন বুঝে আসছে আল্লাহর পরে কাদের নাম ফেরস্তাদের কথা তারপরে ওলামাদের কথা এসেছে যদি সত্যিকার হাক্কানি আলিম হতে পারে একটা লোক তার মর্যাদা এত যে আল্লাহ তালা তাদের রেফারেন্স দিচ্ছেন দুনিয়ার মানুষের কাছে তারা রেফারেন্স হয়ে গেল সত্যিকার আলেমের মর্যাদা যদি আল্লাহ কাউকে দান করেন তার জন্য এত খুশনসিব তো এই আহলু আলিমের কথা কেন বলেন এই জন্য বললেন যে দেখো দুনিয়ার সাধারণ আম পাবলিক যদি তারা সবাই মিলে একটা কথা বলে আর লেখাপড়া করে কিতাব পত্র দেখে আহলু এলে যিনি হবেন তিনি একটা কথা বলেন কোনটা ওজন বেশি কথা আমি আমি এটা ঠিক আছে এটা ঠিক হবে না আমি না জেনে আন্দাজে বললাম আমার কাছে কোন দলিল নেই তো এরকম যদি অনেক লোক বলে অস্বীকার করে অথবা স্বীকার করে কিছু আসে যায় না কিন্তু যে ব্যক্তি লেখা পড়া করেছে কিতাবপত্র আসমানি কিতাব যতগুলো এসেছে পৃথিবীর মধ্যে এগুলো সম্পর্কে যা ধারণা আছে যে জমানায় যেটা এসেছে তারা লেখাপড়া করে যখন বলে যে আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই এই কথাটাই ঠিক তোমরা করায় সেগুলো মাহবুদি যে পূজা করেছ এতগুলো মূর্তি বানিয়ে নিয়ে তোমরা সেরেকের দিকে ডুবে গিয়ে খুব ভালো আহ তরিকায় আছো দাবি কর আর সত্যবাদী হও যে এই মহবুদ বড় কাজের জিনিস কোন জায়গায় লেখা আছে এই মাহবুদুলো আল্লাহ তালা শরীর ওই যে তারা হজের তালবিহার মধ্যে সেখানে তারা বলতো লব্বাইকা আল্লাহমালিকা ইক হু আলাকা যে আল্লাহ আপনার আপনার কাছে হাজির হয়েছে আল্লাহ আপনার কোন শরিক নাই তবু ওই শরীরগুলো যেগুলো আপনি আপনার জন্য ঠিক করে নিয়েছেন আল্লাহ আমাদের কথা বলেছেন দেখো এই দিন কিতাব পত্র তহিদ আখেরাত আল্লাহ সম্পর্কে এটা তো আহলু আলিমরা যেটা বলবে সেটা রাইট যারা লেখাপড়া করে বলবে কিতাব পত্র পড়ে বলবে তো কাজেই আল্লাহ দুনিয়ার মানুষের জন্য আল্লাহ আল্লাহ কেও মানুষ দেখে না ফেরেস তাদেরকে মানুষ দেখে না কিন্তু উল উল আলিম যারা এলিমওয়ালা তাদেরকে মানুষ দেখে যে তারাও কি সাক্ষী দিচ্ছে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো তখন আরব দেশে আহলে কিতাবের কিছু এরকম লোক ছিলেন যেমন নবী করিম সালাম আবদু সালাম এরকম অনেক সাহাবিরা যারা ইহুদি ছিলেন ইহুদিদের আলিম ছিলেন তারা অনেকেই পড়া করেছেন তারা জেনেছেন যে আল্লা ছাড়া কোনো দলিল প্রমাণ এই জন্য আল্লাহ তালা আহলু আলেমকে এখানে তিন নম্বর সাক্ষী বানিয়েছেন যে আল্লাহ তালা যে এক আল্লাহ তার সাক্ষী ওলা মারাও ইমাম এমনি ক্যা রহমতুল্লাহ আলাই এখানে বলেন যে আল্লাহ তালা আহলু আলেমকে এখানে অনেক দারাজার দান করেছেন অনেক ফজিলত দান করেছেন অনেক সম্মান দান করেছেন এই আল্লাহ করা সাক্ষী বানানোটা এটা হচ্ছে কারণ হয়ে গেল আল্লাহ তালা সমস্ত আলেমদেরকে এই দারাজাত আল্লাহ তালা সবসময় তিনি ইনসাফের উপরে এই দুনিয়াকে পরিচালনা করেন এটাই হচ্ছে আল্লাহ তালার প্রিন্সিপাল এবং পলিসি এবং নীতি কখনই আল্লাহ তালা ইনসাফের বাইরে কোন কাজ করেন না এরপরে হচ্ছে আবার আল্লাহ তালা বলছেন এই আয়তের মধ্যে যে লাহ ইহু আবার বলছেন আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই আল আজিজুল হাকিম আল্লাহ তালা মাবুদ ইলাহ তারপরে আর দুইটা সেবাতে এসেছে আজিজ এবং হাকিম এই দুটো সিফত দিয়ে আল্লাহ তালের পরিচয়টাকে আর একটু তুলে ধরলেন আজিজের অর্থ কি আর হাকিমের অর্থ কি আমরা আবার একটু শুনি আজিজ হচ্ছে আল্লাহর যার এত ইজ্জত এবং সম্মান এবং এত ক্ষমতা যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না যাকে কেউ অসম্মান করার প্রশ্নই আসে না তার এই স্পর্ধা নেই যার কোনো কিছু চ্যালেঞ্জ করার মতো তার মোকাবেলা করার মতো সামর্থ্য কারো থাকে না এইরকম শক্তিশালী তিনি হচ্ছেন আজিজ। শক্তিশালী হলেই তো মাহুদ হওয়া উপযুক্ত এরকম ক্ষমতা না থাকলে যায় যদি হয় এত দুর্বল আরেকজন ধাক্কা দিয়ে নাক ভেঙ্গে দিয়েছে তো এর দিয়ে কি কাজ হবে আমার জামুক একজন বড় উঁচু মানে সাহাবি তিনি মদিনার নাম করা একজন কবিলার খুব সম্মানিত ব্যক্তি ছিলেন লোকটা খুবই ভালো মাসা কিন্তু এই বিভিন্ন একেবারে নিবেদিত প্রাণ ফেদা ওনার ছেলে ওনার নাম হলো মাদ এভিনে জওয়াল না মাদাল আরেক সাহাবি ওনার ছেলে নাম হল মাদ এমনি আহ আমল কিন্তু আমার জামু এখনো কবুল করে না কারণ মাহবুদের সাংঘাতিক মোহাম্বত আর ঘরের মধ্যে একটা ছোট মাবুদ বানিয়ে রাখছেন খুব আদর করে যত্ন করে নাম দিয়েছেন নিজে মা এটা খুব এবাদত করেন এখন ছেলে তো কবর করেছে জানে যে বাপ তো কুফুরের মধ্যে আছে কি যে এই বাজেট কাজের মধ্যে আছে বাপকে অনেক বোঝালো কিন্তু বাপ রাজি হয় না শেষ পর্যন্ত ছেলে কি করলো এ মাবুদকে নিয়ে ঘর থেকে বের করে ফেলছে বের করে নিয়ে একেবারে যে ময়লা আবর্জনা যেখানে ফেলে ডাস্টবিন গুলো ওখানে ফেলে আসছে এ সারাদিন খোঁজাখি করে মাবুদ পায়না পায় না পরে খুঁজে ডাস্টবিন থেকে বাইর করছে বাইর করে হারে এত মাহবুদটা এখন শ্বাসপর কি করলো মাহবুদের চিন্তা করলো মাহবুদ বাচ্চারাকে এত আক্রমণ করে এত বেজত করে মাহবুদকে কিছু শক্তিশালী করতে হবে শক্তিশালী করার জন্য একটা তরবারি এনে লটকিয়ে তার শক্তি থাকে মোকাবিলা করবা তো রাত্রে আবার ছেলে সহ আসছে তার ফ্রেন্ডরা সহজ সব ইয়ং ইসলাম কবুল করে ফেলেছে কয়েকটা বয়স্ক লোক তারা সহজে ইসলাম কবুল করতে চায় নাই এটাই হয়েছে নবী করিম সাল্লাহাম বলেছিলেন কি আমি যখন আসছি জওয়ানরা আমাকে যুবকরা আমাকে অ্যাকসেপ্ট করেছে আর বুড়ারা আমাকে রিজেক্ট করেছে তাই ছিল ওই দিনে অনেকে এই জওয়ান ছেলেরা আবার এসে বললো যে কাজ করতে হবে আব্বা তো শিক্ষা নিচ্ছে না এটারে মাহুদটাকে নাক টাক ভেঙ্গে দিব দিয়ে আজকে একবারে উনি তো তরমানায়নি লাগাই দিয়েছেন আমরা আরেকটা করব। ধরে নিয়ে গিয়ে মাবুদকে একটা মরা বোধহয় কুকুর ওইটার গলার সঙ্গে পেশাইয়া মাবুদের ওখানে বেঁধে থেছে তো পরের দিন এসে মাহুদার খুঁজে পায় না আবার খুঁজে গিয়ে তখন দেখল যে মাহুদের এই দুরবস্থা এখন চিন্তায় পরে গেলো যে মাহুদের তরবারে দিয়ে গেলাম তাও কোনো কাজে লাগতে পারল না কি কিরকম মাবুদ, কিন্তু তারপরেও ছাড়ে না এরপরেও লাইন করতেছে ইত্যাদি করতেছে এরপরে শেষ পর্যন্ত মাজ ওনার ছেলে আরেক মাজ আর আরো কিছু লোকজনকে এনে অনেকক্ষণ তাকে বুঝালো দেখেন আপনার মাবুদের এই দুরবস্থা সে নিজে আত্মরক্ষা করতে পারে না তার এত দুর্বল মাবুদ আর তার পিছনে আপনি আছেন আপনাদের কেমনি রক্ষা করবে বুঝাই শোনার পরে তারপরে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ তারা বুঝ দিয়ে দিচ্ছেন আমাকে কালেমা পড়াই ফেলেছেন এরপরে শেষ পর্যন্ত ওই কবিলার আর উনি ইসলাম কবুল করে অনেকেই কবুল করে এরপরে এক পর্যায়ে সেখানে তিনি জিজ্ঞাসা করলেন ওই কবিলার মধ্যে যে তোমাদের লিডারকে বললো অনেকে বলে যে অমুক আমাদের লিডার কি নাম জানি জাদ অমুক কি নাম তো বললো যে কেমন তোমাদের লিডার ঠিক আছে ভালো আছে সব দিক দিক কিন্তু খালি একটু বখিল বেশি লিডাররা বকিল হয়ে গেলে মানুষে পছন্দ করে না হ্যাঁ তখন তিনি যে তোমাদের লিডার হবে এখন থেকে আমর এমনি জাম্ম আলহামদুলিল্লাহ তিনি পরে কবিরা নেতৃত্বে দিলেন এবং অনেক বড় মাশ আল্লাহ বিরাট অনেক জেহাদে অনেক কন্ট্রিবিউশন করেছেন আমর এমনি জাম্মিয়াল আনহুক যাই হোক তাহলে এই আজিজ হচ্ছেন আল্লাহ তালা যাকে কেউ কখনো পরাস্ত করতে পারে না। তিনি উপযুক্ত তার এই ক্ষমতা আছে তিনি মাবুদ হওয়ার উপযুক্ত যার এই ক্ষমতা নাই তিনি হতে পারেন না। আল্লাহ নিজের পরিচয় ধরলেন আল হাকিম আর তিনি হচ্ছেন হাকিম জ্ঞানের দিক থেকে তিনি মহা জ্ঞানী মহা জ্ঞানী না হলে হবে কি মাবুদ উল্টাপাল্টা কাজ করবেন শক্তি তো আছে ক্ষমতা আছে কিন্তু উল্টো পাল্টা কাজ করে বলবেন ঠিক মত সৃষ্টি পরিচালনা করবেন না যাকে কম দেওয়া দরকার তাকে বেশি দিয়ে ফেলবেন যাকে বেশি দেওয়া দরকার তাকে কম দিয়ে দিবেন। এখন মা যা কিছু করেন সব কিছু কিসের ভিত্তিতে আছে একদম জ্ঞানের ভিত্তিতে হেকমতের ভিত্তিতে বুদ্ধিমত্তার ভিত্তিতে আল্লাহ তারা কোনো ফয়সালা জ্ঞানের বাইরে নয় কোনো ফয়সালা খামাখা নয় কোন ফয়সালাটাই অযৌক্তিক নয় সবগুলো ফয়সালা কি যৌক্তিক এবং যিনি হাকিম যিনি মাহুদ হবেন তিনি যে শরীর দেবেন দিন দেবেন দিনটা হওয়া লাগবে যৌক্তিক অযৌক্তিক কিছু না কোনো ফালতু কিছু নয় দিনের প্রত্যেকটি হুকুম হাকাম শরীয়তের হালাল হারাম অত্যন্ত যুক্তি যুক্তিসঙ্গত কারণ মাবুদ সবচেয়ে বড় হাকিম এই কোয়ালিটি গুলো আল্লাহ তালার পরিচয় তিনি তুলে ধরলেন তিনি হচ্ছেন আজিজ এবং হাকিম ইসলাম আল্লাহ পরিচয় দিলেন তার নিজের দাতে পা কেন এলাহ প্রযুক্ত তার সেফাত গুলো বললেন এরপরে বললেন যে দেখো ইন্নাদ ইসলাম নিশ্চয়ই দিন আল্লাহর কাছে একটাই সেটা হচ্ছে ইসলাম পৃথিবীতে আর কয়টা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই এই দিন কবে থেকে শুরু হয়েছে ধর্ম আল্লাহর কাছে একটাই তাহলে সমস্ত নবীদের কাছে ইসলাম এসেছে অনেকে মনে করে ইসলামের ইতিহাস মোহাম্মদ সাল্লা থেকে শুরু হয়েছে এটা নয় মোহাম্মদ সাল্লা যে ইসলাম আল্লাহর কাছ থেকে এসেছেন সেই ইসলামী ঈসা আল্লাহাম এনেছেন মূসা আলাহালাম এসেছেন হজরত দাউদ আলাম সালামা আলাই সালামিম ইসমাই নুহা আলাইসালাম আদমআ আলাহাম সমস্ত রবি একই দিন নিয়ে এসেছেন ইন দা দিন ইসলাম হ্যাঁ শরীয়তের দুই চারটা কিছু হুকুমের পরিবর্তন ঘটেছে টাইম টু টাইম কিন্তু মূল দিন একটাই ছিল ইসলাম সবাইকে এক আল্লাহর উপর ইমান আনতে হয়েছে এক আল্লাহর ইবাদত করতে হয়েছে নামাজ রোজার অনেক কিছু মিল ছিল হজের ইত্যাদির হয়তো কিছু কিছু মাসাল পরিবর্তন আল্লাহ তালা করেছেন পৃথিবীর পরিবর্তনের কারণে তাহলে ইন্দিন আইন্দল্লাহ ইসলাম এখানে আহলে কিতাবের কথা আলোচনা হচ্ছে কিন্তু এই সুরান আজের হয়েছে সুরান নাম কি আলে ইমরান যে আলে ইমরানের মধ্যে এই দুই ধর্মের লোকেরা তৎকালীন জমানায় তাদের যে তারা ছিল এই করে তাদের কথা আল্লাহ তালা বলছেন অমখালাফলুল কিতাবিম বাদে আপনার সঙ্গে যারা ইতালাফ করেছে যে সমস্ত আহালি কিতাব ইহুদিনাসারা ওই জামানায় নবী করিম সাল্লসলামের সঙ্গে ডিমত পোষণ করল আপনারা জানেন তাপসি শুনেছেন যে এই সুরাগুলো নাজির হওয়ার কারণ ছিল কিছু আয়াতের সানের নজরুল হচ্ছে নাজরানের একটা খ্রিস্টান প্রতিনিধি দল কোথায় এসেছিল মদিনাতে নবী করিম সাল্লামের সঙ্গে ত্রিতত্ব নিয়ে ঈসাআ আলাহসাল্লাম যে আল্লাহর সন্তান তিন খোদা এগুলা নিয়ে অনেক তারা বহাস করল তারপরে তারা কনফিউজ হল না তিনি মোবাহা যারা ইমান কবুল করুক নবী করিম সাল্লাসালাম এই ব্যাপারে খুব পজিটিভ ছিলেন খুব অপটিমিস্টিক ছিলেন খুব হোপফুল ছিলেন যে মক্কার কাফিরা তো এতগুলো এবাদতের পূজা করতে করতে এতগুলো মাবুদের বুধের করতে করতে তাদের কাছে তা অহিদের কোনো পরেও নাই এরা অনেক দূরে গেছেন পরে তাদের দাওয়াতের খবর পেয়ে তারাই বেশি করে সবার আগে ইসলাম কবুল করবে খুব আশা ছিল কিন্তু তারা কি তা করলো তারা আরো বেশি বিরোধিতায় নেমে গেল তিনি একটু হতাশ হয়ে গেলেন আল্লাহ বলে দিচ্ছেন শোনেন এই কারণে নয় ইম বাদ তাদের কাছে এলএম আসার পরে তাদের কাছে যতটুকুনি ভাগাচুরা এলএম আসে কিতাবের পরিবর্তন করার পরেও তারা বুঝে তারা ভালো করে জানে তারা কি করেছে জেনে শুনে আপনার সঙ্গে ইফতালাভ করেছে জেনে শুনে যদি বিরোধিতা করে তাহলে এটার কোন ওষুধ আসে না জানলে আপনি আবার বোঝানোর চেষ্টা করলেন আবার দলিল নিয়ে আসলেন তো রসুল্লাহ সাল্লাম বারে বারে যান চিন্তা করেন আমি ঠিক মতো বুঝাতে পারেননি কারণ তারা তো পিতা বলা মানুষ তারা তিনি নিজের প্রতি খুব বেশি করেন বা নিজের ব্যাপারে নিজেকে তিরস্কার করেন আমি ঠিক মতো পারলাম না তা তালা বলেন না এলেম টেলেম সব তাদের কাছে আসার পরে জেনে শুনে বাঘিয়াম বাইনাহম তাদের মধ্যে সীমালঙ্ঘন করে করার কারণেই আপনার সঙ্গে তারা এই ধরনের শত্রুতা দুশ্মনী বিরোধিতা আপনার আপনার সঙ্গে দিমত পোষণ করে আসছে আমি তাদেরকে বলে দিচ্ছি ফা যারা আল্লাহ তালার আয়াতগুলোর সঙ্গে কুফরি করে তাদের জেনে নেওয়া উচিত যে আল্লাহ তালা তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের হিসাব নেবেন এই আহলে কিতাবের লোকগুলো আমার কাছে আসবে তাদেরকে আমি ছাড়বো না তাদেরকে ছাড়া হবে না তাদেরকে আমি শাস্তি দেবই আমরা আজকে এখানে সমাপ্ত করব ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের বিশ নম্বর আয় থেকে তা হওয়ার কথা আমি আমার ভাই দেখার জন্য ব্রাডফোর্ড যাব সেখানে চার পাঁচ দিন থাকব ইমামের সাথে নামাজ পড়লে আমি কি পুরো চার রাকাত পড়ব না কচর করব। এটা জরুরি মাসায়াল আমাদের সবাই জানা দরকার থাকা উচিত যখনই আপনি ইমামের সাথে নামাজ পড়েন আপনি যদি মুসাফির হন ইমাম যদি মুকিম হয় চার রাখাত পড়ে আপনি অবশ্যই চার রাকাত পড়বেন আর ইমামও যদি মুসাফির হয়ে যায় তাহলে আর কোন চিন্তা নাই সবাই মুসাফির হয়ে গেল যখন আপনি কোন জায়গায় তখন মুসাফির হালতে পড়বেন আর জামাতে পড়লে এই দেশে দাফন করার ব্যবস্থা থাকলে লাশ বাংলাদেশে পাঠাতে শরীর অনুযায়ী বাধা আছে কি আসলে শরীর অনুযায়ী কাজটা ঠিক নয় আর অনেকবার আমরা বলেছি কারণ লাশের কে লাশকে যদি এরোপ্লেনে নিতে হয় তাহলে একটা সার্টিফিকেট নিতে হয় এম্বালমিং এর সার্টিফিকেট এম্বালমেন্ট হচ্ছে শরীরের থেকে রক্তগুলো বের করে ফেলে দিয়ে সেখানে কেমিক্যাল ঢুকানো হয় যে কেমিক্যালটা ঢুকালে বডিটা পচবে না তা না হলে এই বডি পচে যাবে এবং এটা স্বাস্থ্যের জন্য রিস্ক হবে কোনো অ্যারোপ্লেন এ লাশ নেবে না ওই সার্টিফিকেট না দিলে তো শরীরের মধ্যে রক্তগুলো বের করে রগে রোগে দিয়ে ইঞ্জেকশনের করে আপনার স্যালাইন যেভাবে দেওয়া হয় এরকম করে ঢুকানো হয় আর কেমিক্যালটার মধ্যে অনেক অ্যালকোহল রয়েছে এখন আপনার মা বাবার শরীরে এবং যখন এটা ঢুকায় তখন আমাকে একজন বলেছেন আমি নিজে দেখিনি যে তারা যখন এটা ঢুকায় হেলথ হাজার কারণে ডেড বডির গায়ে কাপড় রাখে না কাপড় সব খুলে ফেলে আর অবসলমানদের আর এটা এর মধ্যে কোন আয় বসে তাদের কাছে কোন ম্যাটার না তো এরকম একটা মাইকে এরকম করে মৃত্যুর পরে তাকে এত কষ্ট দেবেন এরপরে নবী করিম সাল্লা বলেছেন তিনটা কাজ দেরি না মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেলে উপযুক্ত পাত্রের প্রস্তাব এসেছে বিয়ে দিয়ে দাও নামাজের রক্ত হয়ে গেছে নামাজ পড়ে ফেলো কেউ মরে গেছে তাড়াতাড়ি দাফন করে ফেলো আর দেশে নিতে গেলে দুই তিন দিন তিন চার দিনে ধাক্কা পরে যায় না সব উল্টা হয়ে যায় তো মা বাবার কপালে কি দিতে চাচ্ছেন ছেলে মেয়েদেরকে কম খরচে বিয়ে শি দিয়ে আল্লাহর দিন পরিপূর্ণ করবেন মেয়ের মা বাপের চাহিদা থাকে ছেলের পক্ষ থেকে বড় সোনার সেট হবে বড় শাড়ি হবে বড় হল হবে কেন এত টাকা খরচ করবে ছেলে আপনি এই ব্যাপারে একটু সুন্দর করে বলবেন ছেলের যদি হাতে টাকা থাকে এই টাকা দিয়ে দিলে ঘর কিনবে স্ত্রী নিয়ে হজ করবে ছেলে সন্তান হলে তালিম মাদ্রাসা পড়াবে ছেলে যদি বিয়ে করতে গিয়ে ঋণগ্রস্ত হয় তার কি উপায় হবে ওকে সুন্দর করে বুঝাই দিবেন আর কথা সুন্দর করে বুঝাব আপনি সুন্দর করে মাসাল্লাহ বুঝাই দিচ্ছেন অনেকটা কাজ হয়ে গেছে আল্লাহ তালা আমলের তৌফিক দান করুন এটা একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মানে একটা পার্টি করতে হবে এত বড় এটা গৌরবের বিষয় পার্টি করা এবং এর জন্য ঋণগ্রস্ত হয়ে যাওয়া এবং কত বছর ধরে ধরে টাকা জমানো এরপরে সোনার কথা বলেছে কথা তো বলেন নাই এখন নাকি লেহেঙ্গা কিনতে হয় তার দাম এক হাজার পাউন্ড আহারে মাত্র একদিন পরবে এই যে একটা হিড়িক পড়ে গেছে একটা তাল উঠে গেছে একটা জোয়ার এসে গেছে এই জোয়ারের তালে তালে সবাই ঘুরে এখানে যাদের ইমান আছে যাদের এলম আছে তারা মানুষকে রং রাস্তা থেকে নিয়ে আসবে صلى الله تعالى على خالق القي سيدنا محمد وعلى آله وسلم أجمعين السلام عليكم ورحمة الله وبركاته